قديم انه الله قديم يا ضياء الشمس مهلا تدعنا للغروب لتنير الدرب انا لمرشاد سنعود يا ضياء الشمس تدعنا للغروب لتنير الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَالشَّمْسِ وَضُحَاهَا وَالْقَمَرِ إِذَا تَلَاهَا وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا وَالْأَرْضِ وَمَا طَحَاهَا وَنَفْسٍ وَمَا سَوَّاهَا فَالْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا قد أَفْلَحَ مَنْ زَكَّاهَا وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا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 যে বিষয়টি নিয়ে আলোচনা করার নিয়ত বিষয়টি খুব ভারী একটি বিষয় তাজন আত্মার পরিশুদ্ধি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 স্বয়ং ইবলিস যে সব নষ্টের গুরু তাকেও ধ্বংস করছে তাকেও বিপদে ফেলছে তার নফস আর সেই নফস প্রত্যেকের ভিতরেই আছে এবং তার এই কু বাসনা এটাও বিদ্যমান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 क्षुधा भीरतार ढेले दिए उभयोग्यता नफर मध्य विद्यमान और यही उभयोग्यतार कारण से एकदि के शयतान चेय काफे मुसरेक जंतु जानवर कूकुरड़ाल शुकड़ एर चेय निकृष्ट हो जाए आ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 ठीक मानुषे आत्मा यो किस विषय आर द्वारा से परिचर्या प किस विषय आ क्षतिग्रस्त है तो सेचर्या पे विषयगुलो दिए मानुष्य देहर मद्दे। था के, था के। जो दुनिया मध्य चिकित्सक थके डाक्त थे असुस्थ जदिए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 আমি আলহিমসালসালাম দেহরমিন কুরন করিমে এরশ ক্রেন আউজবিল রসুলি আয়াতিআলিক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 রসুলের কাজ হিসাবে উল্লেখ করা হয়েছে বিশেষভাবে রসুল সাল্লি আসাল্লাম আরবের সেই মূর্খ সমাজটাকে সেই মূর্খ জাতিটাকে সেই জাহিলিয়াকে পরিবর্তন করছেন যেই কাজগুলোর মাধ্যমে সেই কাজগুলোর একটা হলো তাজকিয়া আল্লাহ পাকের আয়াত তাদেরকে শুনিয়েছেন ওই জাক্কি হিম তাদেরকে আল্লাপাকের আয়াতের মাধ্যমে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন কোরআনে করিমের তিলাওয়াতের ভিতরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এমন কিছু তাসির রাখছেন যার দ্বারা দিলের জং এবং ময়লা পরিষ্কার হয় রসুল সাল্লিয় সাল্লাম যেই প্রক্রিয়ায় সেই মূর্খ সমাজটাকে পরিবর্তন করেছেন এর একটা বড় কাজ ছিল যে কোরআনে করিমের তিলাওয়াত এর মাধ্যমে তাদের অন্তরকে পরিশুদ্ধ করেছেন ওয়াইউ আল্লিমুল কিতাব কোরআনের তিলাওয়াতের মাধ্যমে দিল পরিশুদ্ধ করেছেন তারপরে কোরআনের বিষয়গুলো শরীয়তের বিধানগুলো তাদেরকে দান করেছেন এইগুলো শিখিয়েছেন যে এই কোরআনে করিমের মধ্যে আল্লাপাক তোমাদেরকে কি নির্দেশ দিয়েছেন কি বিষয় নিষেধ করেছেন এই নিষিদ্ধ বিষয়গুলিই হল তোমাদের জন্য অকল্যাণকর ধ্বংসাত্মক আর এই নির্দেশিত বিষয়গুলি হল তোমাদের উন্নতির জন্য ব্যবস্থা ওয়াল হেকমাহ শুধু বিষয়গুলো জানিয়েছেন এটা না ওয়াল হেকমাহ এবং এই বিষয়গুলোর পর আমল কিভাবে করা হবে এই হুকুমগুলো কিভাবে পালন করা হবে এটা রসল সালাইসান দেখিয়ে গেছে হেকমতের অর্থ কি হেকমতের অর্থ আমরা সাধারণত মনে করি কি কৌশল ঠিক আছে সাধারণ অর্থ হেকমত কৌশল আসলে হেকমতের অর্থ হইল হুকুম পালনের বিশেষ পদ্ধতি অর্থ কি হুকুম পালনের বিশেষ পদ্ধতি তে হুকুম পালনের যত পদ্ধতি আছে এর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট পদ্ধতি কার পদ্ধতিটা রসুল সাল্লি হাসালামের আল্লাহ পাকের হুকুমগুলো পালন করার সবচেয়ে উৎকৃষ্ট এবং বাস্তবসম্মত এবং কার্যকরী পদ্ধতি কার পদ্ধতিটা রসুল্লাহ আলি হিসালামের পদ্ধতিটা रसूल सल अलहीसलमर सुन्नत के हेकमत बला है रसलमर सुन्नत के बोला अनेक मुफा सर हेकमतर व्याख्या करब्द सुन्नत बोले कारण आल्ला पुकुम पालन करार वास्तवसम्मत एवं कार्यक्री व्यवस्था पद्धति हलो रसल सल्लाम जेबा कर মানুষের আত্মাকে পরিশুদ্ধ করা এটাও একটা কি কাজ এর জন্য সবচেয়ে বড় ডাক্তার হলেন রসুল সাল্লাস্লাম যিনি ওই জাহিলি সমাজটাকে পরিবর্তন করে সে সোনালি সমাজ বানিয়েছেন যারা উটের পানি খাওয়া নিয়া কয় বছর যুদ্ধ করছে একশো বছর হারবে ফুজার কয় বছর যুদ্ধ সেই ব্যক্তিগুলোর গিয়ে দেখে সে কিসের মধ্যে আহতদের মধ্যে পরে কাতড়াইতেছে পানি নিয়ে গেছে তার সামনে পানি ধরছে পানি পান করবে এমন সময়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 ফিরে দ্বিতীয় জনের কাছে সাগর পরিমাণ পানি যদি পান করায় দেওয়া হয় তারপরও পানি এই পানিতে তৃষ্ণা মিটবে না সেই অবস্থাটা হুমূর্ষ অবস্থায় নিজে পান না করে আরেকজনকে দিয়ে দেওয়া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 কিয়ামত পর্যন্ত এটা মানুষকে চিকিৎসা করতে থাকবে কোরআনের তিলাওয়াত মানুষের দিলকে পরিশুদ্ধ করে হাদিসে হাদিসা রসুলাম বলছেন যে দিলের জং মাইলা দূর হয় কি দিয়া কোরআনের তিলাওয়াত দিয়া আগেকার আউলিয়ক রাম বুজুরগানে দিন তাদের একটা বিশেষ আমল ছিল যে তারা কোরআনে করিমের তিলাওয়াত করতেন এখন আমাদের মধ্যে এই কোরআনে করিমের তিলাওয়াতটাই দুর্লভ হয়ে যাচ্ছে আমরাও ছোটো সময় দেখছি মুরব্বীদেরকে যে সকালে ফজরের পরে চাষা বা অন্যান্য কাজে তারা রত বিভিন্ন পেশায় লিপ্ত কিন্তু ফজরের পরে কি করতেন কোরআনিকারিমের তেলাওয়াত করতেন কিছু কিছুক্ষণ তেলাওয়াত করে তারপরে হালকা ফালকা নাস্তা করে তারপরে বিভিন্ন কাজে বের হতেন। এখন কয়টা পরিবারের মধ্যে কোরআনিকারিমের তেলাওয়াত পাওয়া যায় ঘরের মধ্যে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 এই স্তর গুলি কি ছিল পরবর্তী স্তর ছিল সন্তুষ্টির বিষয়গুলোও বলে দিয়েছেন অসন্তুষ্টির বিষয়গুলো কি করছেন বলে দিয়েছেন পাকের সন্তুষ্টির বিষয়গুলো হলো মানুষের নফস রুহ আত্মার জন্য এগুলো হলো খোরাক খাবার शक्ति आल्लात कीसर नाम इबादत हल्ट वस्तुर नाम एक हलो आल्ला आजमत बरत हिसब्बत करा आल्ला पा बरत उपलब्धि मोहब्बत करा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 দাম নেই মানে এর বেশি বাহ্যিক অবয়বে নিজেকে অপদস্ত অবস্থায় নেওয়ার আর আমার কোনো কি কিনাই ব্যবস্থা নাই এই আমি নাক মাথা এটাকে ঠেকাইছি কিসের মধ্যে মাটির মধ্যে এবারত হলো পাকের বরত্বের কারণে তার নিয়ামত কি পরিমাণ নিয়ামত পাকের আমাদের প্রতি সৃষ্টি থেকে নেয়া সবকিছু কার দান আল্লাহ তাল দান दानर कारण कह दान तर कृतज्ञ आल्लाक दान की नियमत गुणते थका गुण शेषा शेषा कत प्रकार मध्य आज कत धरण असुविधार मध्य कत जन पड़े आ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 কারো কেহ নিজে দাবি করতে পারবে না যে এখানে আমার কোনো কৃতিত্ব আছে মহজ আল্লাপাকের এহসান যখন পাকের এই পরিমাণ এহসান এই পরিমাণ পাকের অনুদান তাহলে তার প্রতি কি পরিমাণ কৃতজ্ঞ হওয়া আছে পাকের এহসানের এই বদলা হলো যে কৃতজ্ঞতার মাধ্যমে কৃ কৃতজ্ঞতা হবে কিভাবে অন্তরের দ্বারা আল্লাপাকের নিয়ামতকে স্বীকার করবে অন্তরে দ্বারা আল্লাপাকের নিয়ামতের স্বীকৃতি দিবে। বাহ্যিক অঙ্গ দিয়া এই নিয়ামতের প্রকাশ ঘটাবে মুখ দিয়া আল্লাপাকের এই নিয়ামতকে বলবে আম্মা রব্বিকা কি করো ঘোষণা দাও পাকের নিয়ামত ছুপায়ও না তুমি যে তার নিয়ামত ভুগি এটা ঘোষণা দিয়া দাও যা আমি যার নিয়ামত ভোগ করতেছি আমি তাকে মানি তিনি আমার রব তিনি আমার মালিক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 মানুষের কল্যাণ হল মানুষ যে অবস্থায় থাকুক হয়তো কোনো নিয়ামতের অবস্থায় আছে অথবা কোনো বিপদের অবস্থায় আছে অথবা তার দ্বারা হয়তো কোনো গুণা হয়ে গেছে এই তিন অবস্থার যে কোনো একটা অবস্থায় মানুষে থাকতে পারে নিয়ামতের সময় তার কাজ হলো যে নিয়ামতের কৃতজ্ঞ হওয়া মুখে এটাকে প্রকাশ করা কাজে পরিণত করা যদি কোনো বিপদে আপদেশে থাকে যে কোনো বিপদে থাকক। সে যদি বাহ্যিকভাবে কিছু কিছু নিয়ামত থেকে বঞ্চিত হওয়াটাকে আমরা মনে করি কি বিপদ বিপদের সময় সৌভাগ্যের আলামত হইল যে সে তখন কি করবে সবার করবে সবার করবে সবরের অবস্থা কি যে দিল দিয়া সবর মানে আল্লাহ পাকের প্রতি সামান্যতম অসন্তুষ্টির ভাব ভিতরে না আসা বাহ্যিকভাবে কোনো অস্থিরতা কোনো ধরনের হইহুল্লোর কোনো ধরনের চিৎকার এটা না করা এমনিভাবে কাজের দ্বারা কোনো ধরনের সিরাফারা করা কোনো ধরনের কাউকে কষ্ট দেওয়া এরতে লিপ্ত না হওয়া এটা হলো সবর দিল দেওয়া হয় মুখ দেওয়া হয় আবার কিসের দ্বারাও হয় কেউ মারা গেল দিলের দ্বারা আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয় নাজ মুখের দ্বারা কিভাবে অসন্তুষ্টি প্রকাশ করে মুখের দ্বারা অনেকে এমন কথা বলে ফেলে যে আল্লাপ তাকিয়ে নেওয়ার জন্য পেয়েছে আর কাউকে পায়নি অনেকে মাথা চাপড়ায় চুল ছিঁড়ে কাপড় ছিঁড়ে এইগুলো হলো বেশ তে তো সবর এটাও একটা সৌভাগ্যের বিষয় আর যদি কোনো গুণা হয়ে যায় তখন কি করা এস্তে ফারি লিপ্ত হয়ে যাওয়া আল্লাহ আল্লাপাকের কাছে অনুতপ্ত হওয়া যে নিয়ামত ভোগ করতেছি তার আর অবাধ্যত হয়ে গেল আমার দিল থেকেই অনুতপ্ত হওয়া যে আমি আমার বিশাল ক্ষতি করে ফেলেছি আমি আমাকে ধ্বংস করে ফেলেছি এই অনুতাপের কারণে মুখ দিয়াও আল্লাপাকের কাছে ক্ষমা চাওয়া রসালাম ইস্তফারের অনেকগুলো কি বাক্য বলে গেছেন সইদুল ইস্তেফারি আমি তোমার নিয়ামতের স্বীকৃতি দিতেছি তুমি আমাকে মাফ করে দাও তুমি কেউ মাফ করতে পারে না আমাকে মাফ করে দাও তুমি সারা কেউ মাফ করতে পারে না তখন আল্লাহ রব্বাল আলামিন ফিরস্তাদের কাছে বলে যে আহ আলিমা আব্দি আল্লাহ রানুজবা ইল্লাহু যে আমার বন্দা এই কথা জানে যে তার এমন এক রব আছে যে রব সারা কেউ গুনা মাফ করতে পারে না সাক্ষী থাকো আমি তার জন্য কি করে দিয়েছি ক্ষমা করে দিয়েছি বন্দা যখন দিল থেকে এভাবে আল্লাহ আল্লাহর কাছে বলে যায় আল্লাহ আমার কোনো উপায় নাই তুমি ছাড়া কোনো ক্ষমাকারিও নাই আমি আর কার কাছে গিয়ে ক্ষমা পাবো তুমি আমাকে মাফ করে দাও তখন আল্লাহ পাক তাকে মাফ করে দেন তারপরে গুনাহের মধ্যে লিপ্ত ছিল সেই প্রকারের কোন ন্যাক আমলের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া গুনার থেকে সরে যাওয়া সেই প্রকারের এর পরিবর্তে কোন ন্যাক আমলের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া এটা হলো তহবাতে এই গুণা হয়ে গেলে এই তিন অবস্থা দিলের দ্বারা অনুতাপ্ত হওয়া মুখের দ্বারা আস্তেকফারগুলো উচ্চারণ করা এবং কাজেও কাজের মাধ্যমেও এই গুণা থেকে মুক্ত হয়ে ভিন্ন পরিবেশে এসে যাওয়া নেকের পরিবেশের চলে আসা এই তিনটা কাজ যদি হয় তাহলে তার তবা হলো এস্তেকফার হল শুধু মুখে আস্তে ফিরলো আস্তেক ফের্লা পড়লো দিলেও কোনো অনুতাপ নাই কিন্তু কাজেও কাজ থেকেও ফিরে নাই হবে না তিনটা বিষয় প্রয়োজন আল্লাহ রব্বুল্লাহ আলমিন মানুষের দিলের ভিতরে অকল্যাণের যোগ্যতা রাখছেন কল্যাণের যোগ্যতা রাখছেন এখন শরীয়তের বিধানগুলো আল্লাহ দান করেছেন কিসের জন্য যে এই অকল্যাণের বিষয়গুলি থেকে সে বাঁচবে নিজের কল্যাণের বিষয়গুলিকে কি করবে গ্রহণ করবে কিভাবে করবে সেটা রসুল সাল আলাইসালাম কি করছেন দেখা গেছেন তো রসুল সাল্লিয়াম সবচেয়ে বড় কি ছিলেন কি ছিলেন চিকিৎসক ছিলেন থাকে ঔষধের গায়ে আবার তার গুনাগুন লেখা থাকে ঔষধের প্যাকেটের গায়ে লেবেলে গুনাগুন লেখা থাকে না এখন এই গুণাগুণ পরে পড়ে যদি কি শুরু করে দেয় চিকিৎসা শুরু করে দেয় বামুকে সেটা দিয়া ভালো হয়েছে এইভাবে যদি চিকিৎসা শুরু করে দেয় ভালো হবে সুস্থ হবে না কোনো ডাক্তারের পরামর্শ নিতে হবে ডাক্তারের পরামর্শ নিতে হবে এই ক্ষেত্রে সবচেয়ে প্রধান ডাক্তার কে রসুল সাল্লাহ এবং রসুল সাল্লা আলি এসালাম যথেষ্ট পরিমাণে চিকিৎসা করে গেছেন না জান নেই রসল আসলাম চিকিৎসাটা করে গেছেন এই চিকিৎসা পদ্ধতিটা ক্রিয়ামত পর্যন্তর জন্য প্রযোজ্য না কোনো নতুন সময় এমন আসবে যে সময় প্রযোজ্য হবে না ক্রিয়ামত পর্যন্তর জন্য প্রযোজ্য তো রসুল সাল্লাহ আলিহালামের চিকিৎসা ব্যবস্থার মধ্যে সর্বপ্রথম চিকিৎসা কি ছিল মানুষের দিল থেকে কি করা বের করে দাও গরি করে দেওয়া বের করে দাও আল্লাহ মানুষের দিলের সবচেয়ে বড় কি উপাদ খাবার আর শিরিক সবচেয়ে জঘন্য কি অসুখ জঘন্য রূপ হল্লা ইলা রিকা ফ্সা मुसा आलिस्लम फेराउन फेरा के बोलते हैं जो तुम्हारी आग्रह आज तुम्हें एम विषय जार द्वारा तुम तीन पवित्र तो फेराउन के कीसे कि मुसा अल्लम पवित्रतार दिखे आह्वान करे दिए आल्ला अबाध्यता से आल्ला के मेने नवर माध्यम पवित्र करते चेहेन तो सब चे बड़ो अपवित्रता हल की शीर। शीर। সবচেয়ে বড় অপবিত্রতা হলো সবচেয়ে বড় চিকিৎসার একটা মানে অপরিহার্য উপসর্গ উপসর্গ অপরিহার্য ব্যবস্থা এছাড়া কারো চিকিৎসা হবেই না সিখ থেকে মুক্ত হওয়া এবং কি করা হওয়া সব দাওয়াত এটা ছিলনাফি কুল্লি উন্মাতির রসুলনী বুদুল্লাহ সব উন্মতের কাছে আমি কি পাঠিয়েছি রসুল পাঠিয়েছি যে এক আল্লাহারে বাদত করো আর তাগুতকে কি করো বর্জন করো শুদ্ধির জন্য অপরিহার্য এবং প্রধান এবং প্রথম কি আবশ্যকীয় বস্তু হলো তা হেদ এবং কি করা শিরিক কে পরিত্যাগ করা যে তাহুদ অস্বীকার করলো ওয়ুমিম বিকে বিশ্বাস করলো ফাঁকা বিল হাতল ধরলিয়াতের জন্য অতপর তাজকিয়ার গুরুত্বপূর্ণ আমল হলো সালাত। গুরুত্বপূর্ণ আমল কি সালাদ তাজকিয়ার জন্য রস আলি আসসালামে হাদিসের মধ্যে বলেন যে তোমাদের কারু ঘরের পাশে যদি বাড়ির পাশে যদি একটা প্রবাহিত নহর থাকে যার মধ্যে স্বচ্ছ পানি খুব দ্রুত চলাচল করতে থাকে ডেলি বার সেখানে গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকবে স্বাভাবিকরাম বলছেন যে না থাকবে না তা রস রাম বলছেন এভাবেই পাঁচ বক্ত নামাজ যে সঠিকভাবে এটাকে আদায় করবে তার কোনো কি থাকবে না ময়লা আবর্জনা থাকবে না নামাজ দিলের পরিশুদ্ধির জন্য মানুষের পবিত্রতার জন্য বিশাল বড়ো একটা কী উপাদান বড় একটা কার্যকারী বস্তু বরং এমন কার্যকরী বস্তু অমর রাজি আল্লাহ তালা তার অম্মালদের কাছে তার এই গভর্নরদের কাছে এক চিঠি পাঠিয়েছিলেন ইন্না আহমা উম রিকুম আইন্দিয়া সালাহমান হাফিজাহা ফাহু আলিমা লিমা, সিওয়াহা আজয়াহ যে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাদের কাজের মধ্যে নামাজ এই নামাজকে যে ঠিকমতো আদায় করবে সে অন্যান্য দায়িত্ব ঠিকই সঠিকভাবে আদায় করবে আর এই নামাজ যে নষ্ট করে দিবে সে অন্যান্য অন্য দায়িত্ব অবশ্যই সে কী করবে আরো বেশি নষ্ট করবে কারণ নামাজ এটা আল্লাহর সাথে তার সম্পর্ক সে এখানেই যেহেতু ত্রুটি করতেছে তাহলে অন্য মানুষের ক্ষেত্রে সে ত্রুটি করতে কি কোনো পরোয়া করবে কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়বে কোনো বিব্রত হবে এই জন্য এটাই যদি কেহ নষ্ট করে দিয়ে পারে তার উপর কোনো বিশ্বাস নাই বে নামাজিকে কোনো বিশ্বাস করা যায় না আর যদি সঠিকভাবে কেহ নামাজ পড়ে তাহলে নামাজ কার জন্য পড়তেছে আল্লাহর জন্য এই বাস্তবে তার নামাজের মধ্যে মুনাজাত হচ্ছে কার সাথে এই মানুষের ক্ষতি করতে পারে সত্যিকার দার দিলের ভিতরে নামাজ আসবে তার দ্বারা অন্যায় অপরাধ হবেই না ইন্নাসালাত नाल लुक ना दी से, लुके नाम चूरी बोल नाम चूरी फिर ये एक साथ चलते আর যদি আমরা বাস্তবে দেখি যে কারো দুর্মানে কি আছে গল্প আছে কি শর্ত নামাজ দেখতে তো দেখা যাইতেছে সে নামাজ পড়তেছে আমরা নামাজি দেখি কিন্তু আসলে যে শুধু নামাজ না যে কোনো এবাদত কবুল হওয়ার জন্য কয়টা শর্তে শর্ত একটা হইলো রিয়ামুক্ত হইতে হবে এখলাসের সাথে হইতে হবে লুক দেখানোর জন্য সমাজের বাহবা বা জন্য বা মানুষে কি বলবে এই জন্য হবে না জিনিসটা ইখলাস না থাকলে বাহ্যিকভাবে যত বড় আমলেই দেখা যাক এরকম কি হবে না মূল্য হবে না দ্বিতীয়ত রসুল সাল্লিশের সুন্নত অনুযায়ী হতে হবে যে আমলই করবে এটা কার সুন্নত অনুযায়ী হতে হবে রসুলের শূন্যত অনুযায়ী হতে হবে রসুলের তরিকা অনুযায়ী যদি না হয় সুন্নত অনুযায়ী যদি না হয় তাহলে এই আমল কি হবে না কবল হবে না তৃতীয়ত আমন করার পরে আল্লাহর প্রতি অনুগ্রহ করছি এই ধরনের কোনো মনোভাব না থাকতে হবে আমন করছে খুব সাথেই একসে সে এবং খুব ভালোভাবে দীর্ঘদিন আমন করেছে অনেক ভালো ছিল সে অনেক বড় বড় কুরবানি করছে ত্যাগ শিকার করছে অনেক ধরনের খেদমত করছে অনেক সেবা করেছে পরবর্তীতে তার মনের মধ্যে এমন একটা ভাব আসছে যে আমি তো অনেক উপকার করেছি আল্লাহ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 এই কারণে হয়েছে কিন্তু আমার নফসের কারণে অনেক ত্রুটি তার মধ্যে হয়ে গেছে আমাকে দয়া করে এটার যে ত্রুটি গুলি হয়ে গেছে এই কারণে তুমি আমাকে ধৈরো না ওল্লাদিন আমি যাবো এই আমল নিয়ে আল্লাহর দরবার উপযোগিত আমার এই আমল হয় নাই এই কারণে আতঙ্কিত সে গৌরবান্বিত বা ফর তার ভিতরে আরেকজনকে তুচ্ছ জ্ঞান করা এই মনোভাব নাই তার মনোভাব খুশুখু নামাজের জন্য আত্মা নামাজ কবুল হওয়ার জন্য নামাজের মধ্যে খুশু খুজু হলো কি আত্মা রুফ নামাজের রুহ স্বরূপ একজন দুনিয়ার কোন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 मरा बकरी हादिया पदा कबुल देख उन्नत आल्लाइबा आल्ला तुम जता हक आदय যেখানে রসুলের কথা বলতেছেন যে কোনো গুণা নাই আগে পরে সব গুণা মাফ তারপরও রাত্রি দাঁড়ায় থাকতে থাকতে পা ফুলে যায় তিনি বলতেছেন আপনার যথাযথ আমার দ্বারা কি হয় নাই আদায় হয়নি সেখানে আমরা কে নিজেরা কোনো যে হায় আমি একটা কিছু হয়ে গেছি কিছু করে ফেলেছি আরেকজনকে তুচ্ছ জ্ঞান করবো অন্যদেরকে ঘৃণা করব আমার মধ্যে আরেকজনের প্রতি তুচ্ছতা আসবে আরেকজনের দুঃষ খুঁজে খুঁজে ফিরবো আমি আরেকজনের দোষ তালাশ করব। আমি কতটুকু কি কোন অবস্থায় আছি আমার যে আমল আছে সেই আমল নিয়ে আল্লাহর আমাকে বলা হয় না কি জব নামাজ যখন নাকি যথাযথ উন্নত হয়ে যায় তখন এই নামাজি তাকে অশ্লীলতা অন্যায় থেকে কি করে ফিরে রাখে আমরা যদি যথাযথ গুরুত্বের সাথে নামাজ আদায় করতে পারি নিজেরাই ইনশাল্লাহ উপলব্ধি করব যে অক্তের নামাজ সুন্দর হয়ে যায় দেখা যায় পরবর্তী অক্ট পর্যন্ত সময়টা খুব বরকতময় ভাবে কাটে আর নামাজ তারা হরা করে পরব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 দ্বিতীয় এবাদত গুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তাজ আর বস্তু হলো উপাদান হলো কি নামাজ তৃতীয় উপাদান হলো জাকাত যে আপনি তাদের মাল থেকে সদকা গ্রহণ করে তাদেরকে এর দ্বারা কি করবেন পবিত্র করবেন তাজকে কিসের মাধ্যমে হবে সম্পদ খরচ করার মাধ্যমে হবে সম্পদ খরচ করা আল্লাহ সম্পদের প্রতি যেমন নাকি মানুষের দিলের ভিতরে বিভিন্ন বদগুণগুলো দেওয়া আছে এই ক্রিপনতা এটাও দেওয়া আছে এটা এমনি এমনি সৃষ্টিগত এটা কি মানুষ থেকে বিচ্ছিন্ন থাকবে না এই ময়লাটা মানুষের ভিতরে আছে मिला मईला घसा दीते हैं सामान लागूते काचते आश्रय है आश्रय है तो मानुषर दिले अवस्था ये दिलर भल माल आग्रह बरम अन्नर माल आत्मसातरा ये प्रवणता गो आटारे मुक्त हो कह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 খাঁটি স্বর্ণটাকে বের করা হয় মানুষের নফসের মধ্যে এই সব কিছু ভরা কৃপনতা এই সব এই ধরনের বদগুণ গুলো ভরা এটাকে জ্বালাইতে হবে জ্বালানোর পদ্ধতি কি এটাও সালাদ জাকাত কষ্ট হয় না হয় না সালাতের মধ্যেও কষ্ট আছে নামাজ খুব কঠিন কাজ ইন কিন্তু যারা আল্লাহকে ভয় পায় আল্লাহ মুল যাদের এই ধারণা এই একই যে আমাদের সাক্ষাৎ হবে আল্লাহ নামাজ নামাজের আলোচনা আবার একটু করতেছি নামাজের মধ্যে বিশেষ নফসের কেদমন ফরজ নামাজগুলি তো করতেই হবে নতুবা তো ধ্বংসই নফল নামাজগুলির মধ্যে তাহার নামাজ হইলো সবচেয়ে বেশি কার্যকরী কিসের জন্য নফসকে কেদমনের জন্য रात्रर नफदुल मारान क्षेत्र बसि कार्यक्री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 ফসের চাহিদার পরিপন্থী যখন খরচ করে কষ্ট হয় কিন্তু এই কষ্টের মাধ্যমেই তার ভিতরে উদারতা আসতে থাকে পবিত্র হইতে শাখাবাতি এরপরে নফসের পবিত্র করার সবচেয়ে বড় উন্নত ব্যবস্থা যেটা এবং যেটার মধ্যে সচরাচর আমরা পড়ে আসি অহরহর যেটা মধ্যে আমরা লিপ্ত সেটা হলো গুণা পরিত্যাকর গুণা পরিত্যাগ করা এটাও একটা কষ্ট সবগুলো গুনার মধ্যে কি আছে নগদ কিছু কিছু সাদ আছে এমন কোন গুনা নাই যেটার মধ্যে কি নাই সাদ নাই স্বাদ না থাকলে গুনা করে হ্যাঁ অনেক সময় আছে এমন কিছু একেরে হাসিরাত দুনিয়াওয়ালা আখেরামার্ক লোক আছে যারা স্বাদ না থাকার পরেও কি করে গুনা করে কারণ করতে করতে এটা অভ্যাসে গেছে গাই গুনার অনুভূতি তখন আর কি তার থাকে না ওই অভ্যাস অনুযায়ী সে কি করতেছে করতেছে অতিরিক্ত কোনো কি পায় না সাদ মারাত্মক করা এটা হলো মানে তাজস যেটা সর্বক্ষণ নফসের সাথে প্রতিটা মুহূর্তে গুনার বিভিন্ন আসবাব সামনে এসে যায় তো গুণাকে পরিত্যাগ করা সবচেয়ে বড় মাধ্যম হলো গুনার পরিবেশ পরিত্যাগ করা গুনা পরিিত্যাগের সবচেয়ে বড় মাধ্যম কি গুণার পরিবেশ ত্যাগ করাতুমা ইন্না হে নফসে মত নাফসে মতমা ইন্না मनेफ्सर गुनागुण दिक दिए तीन प्रकार बलो नफ् मोतुमा जे नफ् आल्लाकेकुमश पाएकुमकाम शांति पाए मानुष तर नफ्स के परिशुद्ध करते करते परे तक आल्लर हुकुम पालन करें तरह मजदार हो जाए नाफरमानी करा तर कठिन हो जाए कष्टर हो जाए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 এর মধ্যে একটা হইল কি চোখ দিয়া বের হয় সেই আনন্দের বিষয়ে আমার জন্য কোনটা নামাজ এমনি এমনি হয় এটা না অনুশীলন করতে করতে করতে করতে করতে করতে তখন গিয়ে এটা কি হয়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 আল্লাহকে ভয় করা চলার মধ্যে এই একটা লাভ আছে নগদ একটু কষ্ট হয় কিন্তু নগদ কষ্টটা করার পরেই কি পাইছে সাতটা পাওয়া শুরু করে দেয় ইব্রাহিম আলী ইসালাম কী করছেন যতগুলো গুণা আছে নগদ একটা কী আসে স্বাদ নিয়ে আসে একটা আকর্ষণ নিয়ে আসে এই আকর্ষণটা থেকে সে মুক্ত হয়ে গুণাটাকে সাইরা ভালো পরিবেশে যেতে পারলেই এই গুনার স্বাদটা তার নষ্ট হয়ে গেল সামনে আরো শক্তি বেড়ে গেল তার নষ্ট এখন আরও আসে কি করতে পারবে আরো বড় বড় ধরনের পদক্ষেপ নিতে পারবে আজমতা বেরে গেল। তুমি কি গুনার তাকা যাডিয়া সারা দিবা না গুনার তাকা থেকে মুক্ত হইয়া এই দ্বারা বাদ দিয়া ন্যাকটা করে ফেলবা এই এক দুই সেকেন্ডের শুধু কি সিদ্ধান্ত নেওয়ার বিষয় সম্বোধন করে আল্লাহ তালা বলতেছেন ইয়া তোমার নফসুল মতের দিকে তুমি কি হও দাবিতে হো ফিরে যাও ইলা রব্বিক রাজিয়াতাম। মা বজা যে তুমিও সন্তুষ্ট আল্লাহর প্রতি আল্লাপ তোমার প্রতি কি সন্তুষ্ট ফাদুখুলি ফি ইবাদি আমার বন্দাদের অন্তর্ভুক্ত হও বদ হলি জান্নাতি আর কোথায় প্রবেশ করো জান্নাতে প্রবেশ করো তো ফাদুখুলি ফি ইবাদি এখানে অর্থ হলো যে আল নেকরদের অন্তর্ভুক্ত তুমি হইয়া যাও তাহলে কোথায় চলে যাবে তুমি জান্নাতে চলে যাও এই জন্য নেক পরিবেশের মধ্যে চলে আসা বধ পরিবেশ ঠেলে দেওয়া এটা গুণা থেকে মুক্ত হওয়ার জন্য বিশাল বড় একটা উপায় এই গুনায় যে জড়া যায় মানুষে কিসের কারণে পরিবেশের কারণে এই জন্য গুনাহের পরিবেশকে পরিত্যাগ করা গুনাহের পরিবেশটাই হল ফিটনা এই ফিটনাকে পরিত্যাগ করা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন গুন পরিবেশ থেকেও যেন আমরা বাঁচতে পারি তো এই গুনাহ পরিত্যাগ করা এই গুণা যতগুলো গুণা আছে সবগুলি হল দিলের জন্য কি রোগ শরীরের জন্য যেমন নাকি বিভিন্ন ধরনের এই অখাদ্য কুখাদ্য এটা রোগ সৃষ্টি করে এই গুণাগুলো শরীর মানুষের রোহের জন্য নসের জন্য কি রোগ সৃষ্টি করে যত ধরনের গুণা আছে সবগুলি তার নকশাটাকে দুর্বল করবে তাকে আল্লাহ থেকে যেটা সচরাচর আমাদের দেশে আমাদের মধ্যে পাওয়া যায় অনেক গুণা তো আছে এর মধ্যে একটা গুণা বদনজুরি বদনজুরি বুঝেন যেখানে আল্লাহ দৃষ্টি দেওয়া নিষেধ করছেন সেখানে কি দেওয়া দৃষ্টি দেওয়া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 भी तीर देता तेरची चमे जाना तीर भी तल्वार दृष्टिता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 যে দেখছে সেও ক্ষতিগ্রস্ত হয় তো বদনজরি এটা বিশাল বড় একটা বিষাক্ত জিনিস হ্যাঁ কতক্ষণ বদনজরিটা দেখলে কি কী খুব ইয়া তৃপ্তি হয়ে গেলো না দেখার পরে অতিরিক্ত কোনো একটা মনে চায় দেখার পরে মনে চাইবে শুইতে শুধু হাত দিয়ে করলে শুইলে তৃপ্তি হয়ে যাবে না এর আরও বড়ো ধরনের কোনো অন্যায়ের প্রতি প্রলুব্ধ তখন মন তো গুণাহের ইয়া হলো যে আরও বড় দিকে সে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 पा क्योंकि गुनागुलू जो गुलू आबग बुझे एम भाटा वाला खबर कि वाला खबर काटा वाला खबर खेत तो अटके से খাওয়ার সময়টাই স্বাদ পাইছে ঠিকই কিন্তু পরবর্তী মুহূর্ত থেকেই তার বিপদ শুরু হয়ে গেছে এখন আর ছুটতে পারবে না সে খেয়েছে তা গেল আর যদি না খায়া একটু সবর করত কতক্ষণের স্বাদ নষ্ট হয়েছে তার এক সেকেন্ডের না এক সেকেন্ডের স্বাদ কীছে নষ্ট হয়েছে চিরদিনের জন্য কি পাওয়া গেল সে চিরদিনের জন্য কি পাওয়া গেল সে সুখ পাওয়া গেলো একাদিসের মধ্যে আসছে মাঠে এমন কিছু লোক আসবে যারা পরে এক ফেরা তাদের কাছে আসবে এসে তাদেরকে বলবে যে আল্লাহ রব আলিন মানে তারা তো আল্লাহ রব আলমিনের কাছে বলবে যে আমরা কি চাই জান্নাত চাই জাহান্নাম থেকে কি চাই বাচ্চিতা চাই তখন তাদেরকে বলা হবে যে তোমরা তো দুনিয়ার মধ্যে থাকলে কি করতো জান্নাতের কাজ করতাম্নামের কাজ করতাম সুতরাং জাহান্নামে যাও তারা অবশ্যই বলবে যে কি আমরা দুনিয়াতে থাকলে কিসের কাজই করতাম জান্নাতেরই কাজে করতাম তখন তো সময় পার হয়ে গেছে বলতে তার কোনো সমস্যা নাই। তখন তাদেরকে বলা হবে যে তোমরা যা বলতেছো তা ঠিক কিনা তারা বলতেস হ্যাঁ ঠিক আমরা যদি আল্লাহর হুকুম কি করতাম তোমরা নিজেদেরকে জাহান্নে ফেলে দো এই যে দেখো জাহান্নাম দগ আগুন এখানে তোমরা সব ঝাঁপ দিয়ে পড়ো এটা হলো তোমাদের প্রতি কার হুকুম আল্লাপাকের হুকুম এই মাত্র তো বলছে যে দুনিয়ার মধ্যে যদি আল্লাহর হুকুম তারা পাইতো তাহলে কি করতো এমন করতো এখন এই কথা বলার পরে এখন আল্লাহ পক্ষ থেকে কি শোনাই দেওয়া হয়েছে তাদেরকে হুকুম শোনাই দেওয়া হয়েছে জাল্লাপাকের হুকুম হলো যে তোমরা কি করো ঝার নামে ঝাঁপ দেব এই কথা শোনার পরে কিছু লোক ঝাঁপ দিবে জাল্লা পাখের হুকুম তো আমার ঝাঁপ দিতে হবে ঝাঁপ দিয়ে দিবে এইভাবে তিনবার বলবে তৃতীয়বারও কিছু লোক ঝাঁপ দিবে আর কিছু লোক থেকে যাবে এই তৃতীয়বার বলা শেষ তখন ফ্রেস কি করবে যারা ঝান্নামে ঝাঁপ দিয়েছিল আসলে ঝাঁপ দেওয়ার সাথে সাথেই তারা কি করছে আল্লাহর রহমতের কুলে পৌঁছে গেছে ইব্রাহিম আলামের আগুনের মতো আগুন তাদেরকে নাই। নেই বাহ্যিকভাবে দেখতে অন্যরা দেখছে আগুনে পড়ছে আসলে আগুনে তাদের কষ্ট দেয় নাই। ওদেরকে নিয়ে আসবে আসা হবে জান্নাতের জন্য আর ওই যারা দাঁড়ায় আসিল এতক্ষণ ইতস্ত করতেছিলো ওগুলো ঝাহ্নামে ফেলে দেওয়া হবে দেখো চির দিন থাকতে থাকো এই এক সেকেন্ডের জন্য যাইতে পারলা না আর এক সেকেন্ড গেলেও তোমার কি হইতো না শরীর কিন্তু জ্বলতো না চিরদিন এখন থাকতে থাকো ঠিক দুনিয়ার মধ্যে আল্লাহ পাখের হুকুম আর নাফার মানে এগুলো এমনই আল্লাহর হুকুম পালন করা মানে কি নিজে সফলতা পাওয়া যাওয়া জান্নাত পাওয়া যাওয়া আর আল্লাহর হুকুমটাকে সেরে দেওয়া এর অর্থ কি নিজের নিয়মটাকে সে ছেড়ে দিল জান্নাতটাকে সে সেরে দিল জাহান্নামটাকে সে বরণ করে চিরদিনের জন্য নফসের চাহিদাই কাজটা করছে চির দিন নফসের চাহিদার বিরুদ্ধে চলতে হবে তার জাহান কি নফসের চাহিদা মতো চলবে তার কয়দিনের চাহিদা অনুযায়ী দুনিয়ার মধ্যে চলতেছে আর চিরদিন তার নফসের চাহিদার বিরুদ্ধে জাহান্নামের আগুনে চলবে আর যে দুনিয়ার মধ্যে নফসের বিরুদ্ধে চলছে খাহেসের বিরুদ্ধে চলছে আল্লাহর হুকুম অনুযায়ী কয়দিন খাহেস অনুযায়ী আল্লাহর হুকুমের অনুযায়ী চলতে হয়েছে তার चा वाल फिहा जा, जा दाबी कर सब तुम्हारा पाखने চিরদিনের জন্য দাবি পালন হবে চির দিনের জন্য সব চাহিদা মিটার ব্যবস্থা হবে শুধু কয়েকদিন এটা কন্ট্রোল করতে পারলে আর কয়েক দিন কন্ট্রোল করতে পারো নাই চির জন্য এর বিরুদ্ধে তোমার চলতে হবে বাধ্য হবে তুমি জাহান্নামের আগুনে চলতে তখন নবসেরই চাহিদা যাবে কোথায় আসলে পাক সৃষ্টি করছেন আল্লাহ পাক যে হুকুম হকগুলো দিয়েছেন এটা নিয়ামত না এটা আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম নিয়ামত এই জন্য আল্লাপাক কোরআনে করিম নাজেল করে বিধানা বিধানাগুলি সুসম্পন্ন করে শেষ পর্যন্ত কি বলছেন আজ তোমাদের জন্য তোমাদের দিনকে আমি কি করলাম পরিপূর্ণ করে দিলাম আর আমার নিয়ামত সুসম্পন্ন করলাম দিন এটা আল্লাপাকের নিয়ামত আল্লাহ আল্লাপাকের হুকুম এগুলো আল্লাপের নিয়ামত আল্লাবাক যে জিনিসগুলি থেকে বিরত রাখতে চাইছেন আমাদেরকে নিবৃত থাকতে বলছেন সেটা আমাদের উপর অনুগ্রহ হিসাবে বলছেন কারণ আমাদের জন্য ধ্বংসাত্মক ছিল ওইটা টুপ ছিল এর ভিতরে কি ছিল এই ধরনের বর্ষি ছিল প্রত্যেকটা জিনিস একটা আছে খাসিয়াত আল্লাপাক বানাইছেন ওইটাকে ওই বিপদ হিসাবে আর হুকুমটাকে বানাইছেন এই নিয়ামত হিসাবে সুতরাং যে গুণাহের মধ্যে লিপ্ত হলো সেই বর্ষি গিলে ফেললো সাময়িক স্বাদ পাইলো চিরদিনের জন্য বিপদে পরে গেলি আর কি হলো চিরদিনের অশান্তি অস্থিরতা পেরেসানি এসে গেল এটা হলো গুণার নগদ শাস্তি স্বস্তি শেষ তার অস্বস্তি গুণাগর কি থাকে सब चे बी अस्वस्ती थके गुणागारा नैक् जो दुरवस्थाई देखा जाए ना क्या अल्लाह इन्नुल आल्ला सरण जार भरे से आर भरे सरण जो बीस से ते स्वस्ती जिकिर दिलर द्वारा अंग प्रत्यंगर द्वारा क्या द्वारा अल्लाहर हुकुमे भेतरे थका इटे आल्लाक जिकिर আল্লাহ আল্লাহ সময় তো অনেক পার হয়ে যাচ্ছে বাকি যে বিষয়গুলি বলার প্রয়োজন মনে করতেছিলাম আসলে তাজকে নস্স পবিত্রতার প্রধান উপাদানগুলো কি শরীয়তের বিধানগুলো সালাদ জাকাত এসবগুলো কি গুণাহ পরিত্যাগ করা পাকের কাছে দোয়া করা এটাও একটা উপাদান রসম নিজে দোয়া করতেন আল্লাহ ওয়াক্কি হাং আল্লাহ তুমি কি করো हमार नश् तकवार विषय गलो दान करो नश् के तुम पवित्र कर दो तुम हलो श्रेष्ठ पवित्रकारीजे निजे ऊपर निजे भरोसाशील ना हवा आल्लर का दुआ करा आल्ला तुम कि पवित्र করে দাও আমার নিজের কোনো ক্ষমতা নেই লাউলাওয়ালা কৌয়তা ইল্লা বি কোনো আবাদতের ক্ষমতাও নাই কোন গুণাপুরিতেও ক্ষমতা নেই যদি তুমি কিনা দাও তাও ফির না দাও এই জন্য আল্লাহর কাছে অনু কি থাকা সর্বদা এই বিনয়ী থাকা এই করজের নিবেদন করা এই সর্বদা এই কান্নাকাটির মধ্যে থাকা যে আল্লাহ তুমি আমার নকশাটাকে কী করে দাও পবিত্র করে দাও আল্লাহ যদি পবিত্র না করে পবিত্র হওয়ার কোনো ব্যবস্থা আছে এই জন্য কান্নাকাটিকে একটা অভ্যাস অভ্যাস বানানো সাধারণত আমরা দোয়া এটা মনে করি কি হাত উঠে চেহারাটাকে এটার নাম দোয়া আসলে হ্যাঁ হাত উঠানো এটা মুস্তাহাব নির্জনে নিবৃতে রাত্রে যখন আল্লাহর কাছে উঠবে তখন হাত উঠে আল্লাহর কাছে কি দিবে কান্না দিবে এইটা হলো দোয়া তখন আল্লাহর কাছে এইগুলো চায়া নিবে দিতে থাকেন একটা আমল আছে বাহ্যিকভাবে আমরা বুঝতে পারবো এটা যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের আমলকে আল্লাপ নষ্ট করবেন না আল্লাহ তাদেরকে করবেন এবং তাদের দিলকে পরিশুদ্ধ করে দিবেন দিল পরিশুদ্ধ করার গ্যারান্টি পাক দিয়ে দিছেন কোন আমলটার মধ্যে যারা আল্লাহর পথে কি হবে নিহত হবে दिल परिष्कार पथ पोत जे पथे मध्य आल्ला दें सब परिष्कार दें এটা তো হলো চূড়ান্ত পর্যায়ে আর এই পথে থাকা অবস্থায় কুতিলুর মধ্যে যারা নিহত হয়েছে তারা অন্তর্ভুক্ত যারা কতলে অংশগ্রহণ করছে এখনো নিহত হয় নাই তারাও কী এর অন্তর্ভুক্ত কিন্তু যারা নিহত হয়েছে মর্যাদা তাদের বেশি না এই জন্য তাদেরকে উল্লেখ করা হয়েছে আর যাদের অন্যরা তাদের সাথে স্বাভাবিকভাবেই আছে। অন্য অন্ন কেরাতের মধ্যে আছে ওয়াল্লা দিনা কতালুফি সাবিল্লাহি যারা আল্লাহর পথে যুদ্ধ করেছে আলহম তাদেরকে আল্লাহ তালা কি করবেন দিলকে তাদের আল্লাহ তালা করে তাদের দিল সংশোধন করে দেবেন দিল সংশোধনের একটা বড় ক্ষেত্র কোনটা যুদ্ধের ময়দান কিসের ময়দান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 অনেক অন্যায়ের সামনে সাথে সমঝোতা কইরা চলতে হয় না অনেক ধরনের কৌশল টৌসল অনেক ধরনের ঘোরা পেঁচানো রাস্তা এগুলি তার চলতে হয় না চলতে হয়তো কিন্তু এ কোনো পেঁচানো রাস্তা না কোনো ধরনের উল্টাশিদা না কোনো ধরনের নমনীয়তা না শুধুমাত্র আল্লাহকেই আমি বড় জানি শুধু আল্লাহকেই রব মানি আর তার সাথে কাউকে আমি কি করি না শরীর করি না এমন অবস্থাটা কে ধরে রাখতে পারবে বলেন যে জান দিতে কি আছে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 কাদেরকে যে মুসলমান হল মুসলমানের ভাই সে তাকে অপমানও করতে পারে না আরেকজনের কাছে তাকে অর্পণ করতে পারে না মুসলিম আকুল মুসলিমে লাহু ওমু মুসলমান মুসলমানের ভাই তাকে অপমান করতে পারে না সে তাকে অপরের হাতে অর্পণও করতে পারে না তাকে কি করতে পারে না অপমানে রস করতে পারে না একটা আল্লাহ পাকের হুকুম ধরেন এখন তারা বাহ্যিকভাবে পারতো না ওসামকে আমেরিকার হাতে তুলে দিতে তাদের মেয়র তাদের মন্ত্রীগিরি তাদের সচিব তাদের সব গিরি রাখতো ধৈর্য বাহ্যিকভাবে পারতো না কিন্তু পারতো কিন্তু হুকুম লঙ্ঘন হয়তো কার আল্লাহ শয়তানি কি বলতো যে সারা পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা নাই এমন কোন ব্যক্তি নাই এমন কোন ভূখণ্ড নাই এমন কোন দল নাই যারা শুধু আল্লাহকে মানে কে বাদ দিয়া মানে আল্লাহ বাকি আমেরিকাকে কি করিয়া মেন্না মেন্না নামাজ তোল্লা দিই করে রোজা তল্লার জন্যে রাখে হস্তল্লা করে বাকি কার হুকুম মাইনা মাননা আমেরিকার হুকুম মেন্যমানা তার বিরুদ্ধে না গিয়া যেগুলি তার বিরুদ্ধে যাবে সেগুলি বাদ দিয়া আল্লাহর হুকুম গুলি পালন করে সারা পৃথিবীর অবস্থাটা এমন না যে অনেকেই আল্লাহর করে আল্লাহর হুকুম মানে আল্লাহকে আল্লাহর না হয় যে পর্যায়ে এসে তাদের সাথে বিপদের সম্ভাবনা থাকে তাদের পক্ষ থেকে সেই পর্যায়ের হুকুমগুলি কি দেয় বাদ দিয়ে দেয় হক জহের করা সত্য কথাটা বলা এই বিষয়টা এটা অনেকেই হ্যাকমতের নাম দিয়ে এটাকে কি করতেছে বিরতা না এর থেকে থাকা হয় না এবং এইটা পাকের একটা কাজ দ্বারা ল হচ্ছে না যারা নাকি হককে গোপন করে তাদের উপর আল্লাপাকের লানত তাদেরও কি লানত একার দা হয় না হয় না কাদের দ্বারা হয় যারা প্রকাশকারী ছিল তাদের দ্বারাই তো হয়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 তাইলে তাও খালেস কার ভিতরে আসবে কেতালে যে আছে। সালা তো সেইভাবে আদাই হবে কার ভিতরে ওইখানে যে নামাজটা পড়বে সে নামাজ কেমন হবে বাস্তবে যারা ওই নামাজ পড়ে তারা যা শোনায় দেখেন ওই তারা ওই পটটাকে বেসা নিচ্ছে আফগানিস্তান আফগানিস্তানওয়ালারা যার কারণে কাউকে আর তাদের কি করতে হয় না মানতে হয় নাই তা না মানার দ্বারা বাহ্যিক ক্ষতি হয় নাই তাদের ক্ষমতাটা চলে যায় নাই কিন্তু পুরো দুনিয়া একদিকে আর আল্লাহর হুকুম দিকে কোনটা করো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 তার খালি হুমড়ি খায় পরাটা বাকির রয়ে গেছে।। বিতরে দিয়ে সব কিয়ে গেছে এখন ভিতরে দিয়ে সব কে গেছে সে অন্তঃসার শূন্য হয়ে গেছে আল্লাহ জাহিরিবাব বাহ্যিকভাবেও দুনিয়ার মধ্যে এক তো আল্লাহর হুকুম সারে নাই তারা আর বাহ্যিক বাবা দেখেছে যে আল্লাহর হুকুম না সারলে আল্লাহ তালা আগুনে ফেলাই দেন একেবারে আগুনে পিড়া ফেলেন না আগুনে ফেলাই দেন ঠিক দুনিয়ার মানুষের দেখতে থাকে যে কোথায় পরে আছে। আগুনে পরে আছে। কিন্তু সে আগুনে কি হয় না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 সন্তানকে জবাই করে দেওয়া বাহ্যিকভাবে দেখা যায় যে জবাই করে দিচ্ছে নিজের যান কোরবান করে দিচ্ছে নিজের সম্মান কোরবান করে দিচ্ছে নিজের ভবিষ্যৎ একটা সিলেটের কোরবান করে দিতেছে কয়ে আমার সন্তান এটা নষ্ট হয়ে গেছে গা এটা এই মূল্যাঙ্গে গেছে গা, এটা জঙ্গি হয়ে গেছে সন্ত্রাসী হয়ে গেছে এটার জীবন ধ্বংস হয়ে গেছে গে এটার ফিউচার নষ্ট হয়ে গেছে গা এটা কী হইতো সচিব হইতো মন্ত্রী হইতো ঘুষ খাইতো সুদ খাইতো কত কোটি কোটি এক কলমের খোঁচায় কি করতো টাকা উপার্জন করে ফেলতো এখন কিছুই হইলো না সে তার জীবনটা কী করে দিল ধ্বংস করে দিল এই যে ধ্বংসটা আসলে কি ধ্বংস উদের দৃষ্টিতে এটা ধ্বংসটাকে এটা ইসলামের জবাই একটা সচিব হইলে আপনি বলেন আপনি একটা সচিব হইয়া মরলেন যেই সচিব ভালো সচিব থাকতে পারে না যেই সচিব কি করলো কুটি কুটি টাকা ঘুষ খাইয়া পরে মরলো কি হবে তার অবস্থাটা কত কোটি মানুষের সম্পদ নষ্ট করছে সে মধ্যে হক ছিল না পনেরো কোটি মানুষের হাসরের মাঠে পনেরো কোটি মানুষের তার গুণা ওই লোকের ঘরে চাপাবে না আর চাপাবে কি চাপাবে না আর পনেরো কোটি মানুষের গুণার চেয়ে আরো মারাত্মক অপরাধ আল্লাহ না ফরমানি হয় নাই তা আল্লাহ না ফরমানি পনেরো কোটি মানুষের নিজেদের গুণা চাপাইলে যা হয়তো আল্লাহ না করার কারণে এত বেশি সে পাপের অধিকারী হয়েছে সেই অবস্থায় হাসি এটা ভালো না একজনের দুনিয়ার মধ্যে গরিব গরিব থাইকা মানুষের কিছু জানলো না জানলো না কোন রকম হামাগুড়ি দিয়ে গিয়ে মাটি উঠলো সেখানে আর তার কোন ঝামেলা নাই কোনটা ভালো কোনটা ভালো তাহলে কার ফিউচার নষ্ট